ওহে বীর নজয়ান হাতে তুলে নেতুর অস্ত্র ফের বই আন শান্তি যে শান্তির জন্য সংগ্রাম করেছিল খালেদ বিনওয়ালিদ গাজী সালাউদ্দিন ও মতো অসংখ্য বীর যোদ্ধা একে অপরকে করছে হত্যা চলছে চিন্তায় দুর্নীতি দুঃশাসন ও ইভিজিং মতো নানাবিধ কর্মকাণ্ড এই পথ হারা মনুষ্যত্বহীন মানুষগুলোকে পথের দিশা দিতে সুরের ঝঙ্কার নিয়ে হাজির হয়েছে সাইদুর রহমান সঈদ যার তৃপ্ত প্রতিভায় পুষ্পটিত ফুলের ন্যায় বিকশিত হচ্ছে সুরের তান শিল্পী শিল্পীগোষ্ঠীর প্রতিটি হৃদয়ে সৌরভ ছড়িয়ে দিতে শুরু হলো সুরের তান শিল্পীগোষ্ঠীর প্রথম পরিবেশনা কে সৃজিল নীল আসমা কে সৃজিল নীল আসমা কে নীল আসমা